ইসমাহিম আলহামদুলিল্লাহ এই জন্য তাবিজ সম্পর্কে বিশেষভাবে অধ্যায় কায়েম করেছেন লেখক তারপরে এর আগের সব বিষয়টি ছিল বালা সম্পর্কে আর তাগা সম্পর্কে আর এই ধরনের যা কিছু বালা তামা আর অনুরূপ যে কিছু এ সম্পর্কে ছিল लेखक रोका झाड़फुक मंत्री फुकदे रोका बोला फुक। रोका सम्पर्क जिन्हें रखते हैं झाड़ फुक हम प्रकार जायेज और नाजायेज कारण जायेज झाड़फुके सही सही हादी प्रमाण रही এবং জায় ঝাড়ফুকের জন্য আল্লাহ সুরায় না এছাড়া পড়ে নিজেই ফুঁক দেন নিজের দেহে অথবা নিজের হাতে ফুক দেওয়ার পরে হাত বুলিয়ে নেন শরীরে হাত ফিরিয়ে নেন এসবের প্রমাণ রয়েছে অথবা যদি নিজে না করে কেউ তো অন্য কেউ আপনি দিতে পারেন নিজের ছেলে মেয়েদের অথবা অন্যদের দম করতে পারেন বা ঝাড়ফুঁক করতে পারেন এই ঝাড়ফুকের ক্ষেত্রে জায়জ কোনগুলি গুলি যেগুলি শির্ক মুক্ত যাতে নেই। আর অর্থ জ্ঞাত শির্ক মুক্ত অর্থ জ্ঞাত যদি অর্থ বুঝতে পারেন অর্থ বুঝতেই হবে অর্থ না বুঝলে চলবে না কিন্তু কেন অর্থ না বুঝতে পারলেই ডাল মাকুচ কালা হয় বুঝতে পারছেন না অর্থ না বুঝলেই গোলমাল কিছু আছে এইসব মন্ত্রতন্ত্র যারা তৈরি করেছে এমন করে তৈরি করেছে আপনাকে বুঝতে দিতে চায় না কিন্তু আপনি করুন সিরিখ করুন আর অনেক জিনের নাম আছে শয়তানের নাম আছে দেবী দেবতার নাম আছে যেগুলি আপনি বুঝতে পারবেন না ওই টার্মি বুঝতে পারবেন না ওইভাবে অর্থ সাধারণত বোঝা যায় না ওই সব দিয়ে ঝাড়ফুঁক করা যায় নয় সব ভাষার অর্থ বুঝেন না এমন ভাষায় আছে আপনি বুঝেন না আপনাকে বলা হচ্ছে যে না ভালো ইদুয়া কালাম গুলি ভালো কিন্তু জাপানি ভাষায় ইন্দোনেশিয়া ভাষায় আপনি একজন বাঙালি মানুষ আপনি সেই ভাষা বুঝেন না না নাই কারো কথা শুনে যে না কথাগুলি ভালোই আছে তবে ইন্ডোনেশিয়া ভাষায় না আপনার জন্য জায়জ নেই অর্থ বুঝেন না সুতরাং যে কোনো কিছু হোক না কেন সব শব্দ কালেমা বলে ঝাড়ফুঁক করা যাবে না তা ঝাড়ফুঁক করার জন্য দুটি শর্ত মনে রাখতে হবে একটা হচ্ছে শির মুক্ত হইতে হবে আরেকটা হচ্ছে অর্থ জানতে হবে যে কি অর্থ অর্থ জেনে নিলে তারপরেই বুঝতে পারবে যে শির মুক্ত তাই না অর্থ না জানলে শির্ক মুক্ত জানতে পারছেন না অর্থ জানার পরে এখন বিচার বিবেচনা করতে হবে যে শির্ক মুক্ত কিনা আমি যে কথাগুলি পড়ে দম করব ফুঁক দেব ঝাড়ফুঁক করব সেগুলি শির্ক মুক্ত কিনা তারপরে আর যদি অর্থই না বুঝতে পারেন তাহলে শির্ক মুক্ত কিনা জানতেই পারছেন না তাহলে প্রথম দেখতে হবে যে আপনি অর্থ বুঝতে পারছেন কিনা তাহলে আরবি ভাষাতেও যদি কোনো দোয়া কালাম আপনাকে কেউ শিখায় কিন্তু সেগুলি কোরআনই দুয়া নাই কোরআনই হলে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কোরআন শির মুক্ত কিন্তু হাদিসের দোয়া সম্পর্কে অনেকে জ্ঞান রাখেন না জনসাধারণ প্রায় জ্ঞান রাখেন না যে এটি আর পার্থক্য করতে পারবেন না যেটি মানুষের তৈরি করা না এটি হাদিসের দোয়া কারণ আমরা দেখেছি অনেক সময় যারা নিয়ত উচ্চারণ করে পড়ে তো। ওরা ভাবে যেগুলি হাদিসেরই আরবি ভাষায় খুব চমৎকারী মোল্লারা আর জনসাধারণ পাবেন না কোথাও হাদিস আর হাসান এগুলির আমল করতে হবে হাদিস আমল করতে হবে না সন্দিহান হয়ে গেলেন যে প্রমাণ হচ্ছে না জয়ীফ দুর্বল যেহেতু সূত্র দুর্বল তারপরে জাল মানে হাদিস মিথ্যা কিন্তু মিথ্যা হাদিসেও এই উচ্চারিত নিয়ত নেই তাহলে তারপরে আর স্থান কি থেকে যায় অথচ মিথ্যা হাদিস যদি কেউ বয়ান করে তার ঠিকানা দোয়া তাহলে ফালিয়া নার সে যেন তার স্থান জাহান নামে তৈরি করে নেই জাহান নামে তার স্থান বানিয়ে নিল নাম যাবে সে জাল কথা বর্ণনা করে জাল কথা দিয়ে ফুক করে জাল কথার প্রচার করে তাহলে চিন্তা করুন কিন্তু সাধারণ মানুষ তো আর পার্থক্য করতে পারে না যে বাবা নামাই তো তো হাদিসের নেই ও তো হাদিসেরই দোয়া কালাম যেমন ভাবে যে এমনি অজাহা তো অজি যাই না হাদিস আছে তাহলে সাধারণ মানুষ পার্থক্য করতে পারবে না আরবি ভাষাতে হলে ধোকা খেতে হবে না কারণ সলেমানি নকশা ও বলি কথা শব্দ সালেমান কথা না সলেমানি নকশাতে যেসা মন্ত্র আছে মন্ত্র সিরকি মন্ত্র সেগুলি আরবি ভাষায় আছে এখন আপনি একজন বাঙালি মাসুন মানুষ বা উর্দু ভাষী মানুষ উপমহাদেশ ইন্ডিয়া বাংলাদেশের ভাষা বুঝেন আপনি ওই নকশার মন্ত্র পড়বেন আরবিতে হবে আর ঝাড়ফুক করা শুরু করলেন না না। কেন কোনো মেয়ের সাথে প্রেম করার জন্য সলেমানি নকশাতে দোয়া শিখাচ্ছে আর বলছে যে আল্লাহ ফোলা বিনতে ফোলানিন এইভাবে ফোলা বিনতে ফোলা অমুকের মেয়ে অমুক আর ওরকে আমি ভালোবাসতে চাই সুতরাং এটা আমার ব্যবস্থা হওয়া চাই একদম এই যে লিখেছে আরবি ভাষা এখন সাধারণ পাবলিক মানুষ পড়বে তারপরে হারাম এই সব প্রেম করা আল্লাহ বলছেন সোজা চলো তুমি বিবাহ করবে পয়গাম দাও গার্জেন আছে বিবাহ দিলে ভালো না হলে অন্য কোথাও হাটে বাজারে সৌদা করতে গিয়েছো কাটার জন্য গিয়েছো যে যার সাথে তোমার হচ্ছে দরে দামে হইলো কেন আর না হইলো অন্য জায়গায় দেখো তুমি ওই রকমের ব্যাপার সাপার এখানে বিয়ে করবে জবরদস্তি আর এই মন্ত্রী মন্ত্র শিখাচ্ছে আর নাম হয়েছে কত শায়তানি আচরণ শিরকার কুবরি করবে সালেমান আলহিসের নাম দিই আমালে কোরআন নাম দি আমলে কোরআন বই আছে ঝাড়ফুক সিরকি ঝাড়ফুক শেখানো হচ্ছে আমালে কোরআনী তারপরে আরেকটা কি আছে ন্যামুল কোরআন এই লেবেল সুন্দর হইতে হবে লেবেল সুন্দর না হলে তো মানুষ নেবে না তো আমল করান আমালে করান রাহে না জাত এসব বই ঝাড়ফুঁকের তো কি বলছিলাম ঝাড়ফুঁক ঝাড় ফুঁক করার ক্ষেত্রে আপনাকে অর্থ বুঝতে হবে তাহলে আরবি ভাষাতে লিখা আছে কোন মন্ত্র মন্ত্র এই জন্য বলছে দুয়া এই জন্য বলছেন যে দুয়া বললে মানুষ ভাবে যে হয়তো আল্লাহ এবং রসুলের শেখানো সেই জন্য মন্ত্র বলছে মানে যা দিয়ে ঝাড়ফুক করবেন तो मंत्री भाषा तो सीरकतीबी भाषा फेरेस्तार देवी देवतारातु जमाना चावे भाग जीने झाड़फुकर मंत्र आई जीत शयतान का, का, का मदद चावा शयतान का मदद चाले शयतान मदत कर दुनिया फायदा हो जीते पर यह अनेक समय देखा जाए की कुपुरी झाड़फुक करल मंत्र बोरे फायदा কারণ যে জিনকে ডাকছেন সে জিন খুশি হয়ে আপনার সাহায্য করবে সাহায্য করবে এখন একজন মানুষ যখন খ্রিস্টান হয়ে যাচ্ছে সাহায্য করছে কাদিয়ানি হয়ে যাচ্ছে কাদিয়ানি সাহায্য করছে তাহলে মানুষ দুনিয়াতে দেখতে পাচ্ছেন যে আপনি বাতিল কে গ্রহণ করলে সাহায্য করছে আপনার তাহলে যখন জিনের কাছে ফরিয়াদ করবেন করবেন তো জিন সাহায্য করবে না ওই রকমই সাহায্য হয়ে থাকে তো ঝাড়ফুকের ক্ষেত্রে আপনাকে প্রথম অর্থ জানতে হবে আপনি যখন ঝাড়ফুক করেছেন অর্থ জানতে হবে আরবিতে থাকলে আর আমরা জানতে পারলাম যে ঝাড়ফুকের জন্য জরুরি নয় যে আরবি ভাষাতে ওই দুটি বা মন্ত্রটি হইতে হবে আরবি ভাষায় না হয়তো বাংলা ভাষায় আল্লাহ তুমি আমার ছেলেটিকে আরোগ্য দান করো আল্লাহ তুমি এই ছেলেটিকে আরোগ্য দান করো আল্লাহ তুমি এই ছেলেটিকে আরোগ্য দান করো ফুক দিলে যাইজ হবে কি না যেহেতু আল্লাহর কাছে চাইছেন আপনি কোথায় আছে যে আপনাকে আরবি শিক্ষা ফরজ হবে আপনি আরবি জানেনা আপনার এলাকায় না আবু জাহাল আবু আহাব আরবি ভাষাতেই শিরিক করত হ্যাঁ না আবু জাহাল আবু আহকার আরবের কোরে আর ও কাফেররা আরবি ভাষাতে সিরিক উপরি করেছে তো কথা হচ্ছে যে ঝাড়ফুক করলে আপনাকে অর্থ জানতে হবে সে ভাষার আর অর্থ জানার পরে তখন আপনাকে বিবেচনা করতে হবে যে এই অর্থ ঠিক আছে কিনা শির্ক তো নেই দেওয়া হয়নি অন্যের মাধ্যমে তো হয়নি কিছু এগুলি দেখার পরে তখন আপনাকে ঝাড়ফুক করতে হবে তাবিজ সম্পর্কে যেহেতু দর্শাই চলে আসবে সবকিছু সুতরাং আর ভূমিকাতে বেশি কিছু বলছি না তাবিজ করা সঠিক মাসলা হচ্ছে যে তাবিজ শির্ক ছোট শির্ক অথবা বড় শির্ক যদি শির্ক থাকে তার মধ্যে তাহলে বড় শির্ক ধরেন সিরকি কথাই আছে দেবী দেবতার নাম আছে তাহলে বড় শির আর এসব যদি না থাকে দোয়া কালাম দিয়ে তাবিজ করলেন ভালো কথা দিয়ে তাবিজ করলেন অর্থ মানে বোধগম্য আর অর্থে কোন সির্ক নেই তারপরে তাবিজ ঝুলালেন আপনি তাহলে এটি ছোট সীরকের অন্তর্ভুক্ত এটি হচ্ছে সহি বাকি এই ক্ষেত্রে এর দলিল গুলি সবগুলি দুর্বল কোন সহি দলিল নেই কোনো সহি দলিল নেই নবিয়া করিম সাল্লা সাহাবাই কেন তারাই সব করতেন না যদিও সেই যুগ থেকে অল্প কিছু ইখতলাফ দেখা গেছে যেমন লেখক তা স্পষ্ট করেছেন এমনকি আমাদের দেশে যারা তাবিজ তাবিজ করে তারা যেহেতু হানাফি মজাবের সাথে তাদের জন্য এখানে আলোচনা শেষ দিকে আছে যেমন ছিলেন হাম্মাদ হাম্মদিন আবি সুলেমান আর তার ওস্তাদ এব্রাহিম নাকি এব্রাহিম নাকি ওস্তাদ আল কামা আসওয়াদ আর আল কামা আসবাদের ওস্তাদ হচ্ছেন আবদুল্লাহ বিন মসুদ সাহাবি রাজি আল্লাহ তালানি কুফায় হিজরত করে চলে গেছিলেন কাছে আব্দুল্লাহ মাসুদ এই মাসলা জানলেন আর আব্দুল্লাহ মাসুদের কাছে জানলেন তার প্রসিদ্ধ সাহাবী অনেক ছাত্র ছিলেন কিন্তু কয়েকজনের নাম মানে আর কি মানে শীর্ষস্থানীয় তার সাহাব সঙ্গী বা ছাত্র আলকামা আসাদ এই আলকামা আসাদ এদের মানে শীর্ষস্থানীয় ছাত্র হচ্ছেন এব্রাহিম নাকি রহমতুল্লাব্রাহিম নাকি এর ছাত্র আর হাম্মাদের ছাত্র ইমাম আবহানিফা অনেক ছাত্রের মধ্যে আবহানিফা ছাত্র প্রসিদ্ধ ছাত্র তো ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যে মজাহাব আমাদের দেশে ভাইরা মানেন তারাই কিন্তু এই তাবিজ কবচ করে থাকেন সুতরাং লেখক সেখানে বলেছেন এব্রাহিম নাকি বলতেন যে সমস্ত রকমের তাবিজ তারা অপছন্দ করতেন অর্থাৎ হারাম মনে করতেন নাজাইজ মনে করতেন কারাহাত শবায় সাধারণ ভাবে তখন কারাহাতে স্পষ্ট রয়েছে ওরা তো মনে করে মাকরু মানে খাওয়ার জিনিস মাকরু মানে কি খাওয়ার জিনিস যারা সিগারেট খায় তারা তারা যদি বলেন সিগারেট খাওয়াতো হারাম জর্দা খাওয়া জর্দা খাওয়া তো হারাম কে বলল হারাম বুঝতে কি বলছে মাকরু ঘৃণিত তাহলে যখন ঘৃণিত অপছন্দনীয় কার নিকট ঘৃণিত আল্লাহ এবং রসুলের নিকট ঘৃণিত তা আল্লাহ এবং রসুলের নিকট যদি ঘৃণিত হয় সরিয়তের দিন ঘৃণিত হয় তাহলে সেটি খাওয়ার জিনিস পান করার জিনিস কখনো না তারপরে মনে রাখেন হানাফি ফেকার কিতাবা দিতে রয়েছে যে কোনো কিতাবে কোন ফেকার কিতাবে কোন মাসলাই যদি লিখা থাকে যে হাজা মকরু বা বিভক্তি ফেকার মশলায় মাকুরহ তাহরিম এবং মাকরুহ তন মাকুরহ তাহিমের উদ্দেশ্য হচ্ছে হারাম নিষিদ্ধ কিন্তু হারাম কেন বললেন না তারা একটু ভাষায় পার্থক্য করেছেন ভাষায় পার্থক্য করেছেন এর দিচ্ছি কবরে চা করা বা আল্লাহ ছাড়া অন্যকে দেবী কি আর একজন উত্তর দিল হারাম ঠিক নাই তার উত্তরটি যে হারাম এখানে ওই বললো আল্লাহ করা হারাম তাহলে ওর উত্তর ঠিক আছে আর আপনি যে বললেন আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করা শির্ক এ উত্তরও ঠিক আছে আর যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করা না অবৈধ সে উত্তরও ঠিক আছে কিন্তু একটু একটু পার্থক্য আছে ঠিক না শির্ক যখন বললেন সতর্ক না আর যদি হারামের আওতা হচ্ছে অনেক ব্যাপক হারামের আওতা ভুক্ত হারাম চাইতে একটু হালকা ভাষা হচ্ছে না বুঝতে পারছেন বাম হাতে পান করা হারাম কথা একটু শক্ত লাগছে কিন্তু না ঠিক আছে কি বলছিলাম মাকরোহ মাকরো কেন বললেন হারাম না বলে যেমন ঠিক তেমনি ঘৃণীত যেটা হারাম তাহরিম আর একটা হচ্ছে মাকরুহতান মানে অপছন্দনীয় কখনো প্রয়োজনে যদি ব্যবহার করা যায় কিন্তু আসলে অপছন্দনীয় অপছন্দনীয় মাকরুহেতানি যেখানে তাদের মত ছিল যে তাবিজ হচ্ছে হারাম নিষিদ্ধ বর্ণনা করছেন তিনি আল্লাহ রসুলের সাথে স্বাভাবিক কারণ ওটই ছিল তাদের যানবাহন সবারই রাসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন যে মানুষকে জানিয়ে দাও ঘোষণা করে দাও যে কোনো উটের গলায় যাতে করে কোনো মালা না থাকে মালা না থাকে যদি মালা থাকে বিশেষ মালাই হোক বা সাধারণ মালা হোক ছেড়ে ফেলো এই যে জানোয়ারের গলায় মালা দেওয়া এটি চলে আসছে পুরোনো যুগ থেকে জাহিলেদের যুগ থেকে চলে আসছে আমরা দেখেছি ছোট কালে মহিষ গ্রামেগঞ্জে মহিষ দেখতাম মহিষের গলায় থাকে মালা থাকে এই ঝনঝন করে বাজে না ওইসব মালা থাকে না বা বেল্টের মতো মালা থাকে বা বাজে বিনা বাজনা হয়তো কিন্তু বেল্ট থাকে হ্যাঁ চামড়া দিয়ে তৈরি করা বেল্ট থাকে থাকে না চামড়া দিয়ে তৈরি করা বেল্ট থাকে এরকম প্রাচীন যুগে ইয়ে দিয়ে রগ দিয়ে যে রক জানোয়ারের যে রি শক্ত রি ওগুলোকে শুকিয়ে তারপরে রশি পাকিয়ে খুব মজবুত হয় যেটা দিয়ে ওই ধনুক তৈরি করা হয় ধনুকের যে রশিটা ধনুকের রশিটা তো এই হয় না রক দিয়ে তৈরি করা যাতে ছিঁড়ে না যায় না তীর ছাড়ার সময় ছিঁড়বে না যেহেতু টান দেন যেহেতু ওই রশি ছিঁড়ছে না যেহেতু রগ দিয়ে শক্ত মানে পাক তার পাকানো সেজন্য কি হবে জানোয়ারের গলা পর্যন্ত কেটে যেতে পারে জানুয়ারের গলা কেটে যেতে পারে কিন্তু সেই রশি ছেড়বে না তাহলে দুইটি উদ্দেশ্যে নিষেধ করা হয়েছে একটি হচ্ছে যে জাহিলিয়াতের যুগে সংস্কার ছিল যে এই রগের তৈরি করা অথবা চামড়ার তৈরি করা অথবা বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা এই সব মালা যদি গলায় থাকে জানোয়ারের উঠের হোক আর মহিষের হোক আর গরুর হোক তাহলে বদনজর লাগবে না গায়ে দুধ দেওয়া গায়ে যে দুধ হচ্ছে ও গায়ের গলাতে এসব সব ঝুলিয়ে রাখে যাতে করে তার দুধে কেউ বদনজর না লাগিয়ে দেয় অগ্রিম প্রতিরক্ষামূলক শির্ক এই শির্কের অন্তর্ভুক্ত একটি দিক হচ্ছে জানোয়ারের গলা কেটে যেতে পারে জোর করে টান দিতে গেলেন একটা জানোয়ারকে আর জানুয়ার আসতে চাইছেনা আপনি তাড়াতাড়ি করে টান দিচ্ছেন গলা কেটে যেতে পারে মানে একটা খাসি বা ছাগল বকরির গলায় যদি ওই রকম শক্ত রশি থাকে আর জোর করে টান দেন গলা কেটে যেতে পারে তো নবী কারিম এই দুটি দিককে লক্ষ্য করে নিষেধ করেছেন কি বলছেন আল্লাহ করলেন কেমন কথা রসুল বলা হয় বা দূত যে ব্যক্তি কোন মেসেজ নিয়ে সংবাদ নিয়ে কোথাও যায় তাকে বলা হয় রসুল আল্লাহ রসুল সাল আলহাম তিনি রাসুল কার রাসুল আল্লাহর রসুল মানে আল্লাহর দূত আল্লাহ তিনি পাঠিয়েছেন মানুষ জাতির কাছে যাও তাদেরকে সত্য বিধান আল্লাহর আল্লাহর পক্ষ থেকে তিনি রসুল আর রাসুলের পক্ষ থেকে রসুল মানে রাসুল রাহ সাল্লাহ আল্লাহ রসুলাম কোন এক ব্যক্তিকে পাঠালেন যে যাও লোকজনকে জানিয়ে দাও আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনি দূত সংবাদ বাহক আল্লা দুধ কে পাঠালেন কি ঘোষণা করার জন্য আল্লাহ আরবি রয়েছে এরকম ঘোড়া ঘোড়ার অনেক আরবি আছে কয়েক শত আরবি রয়েছে ঘোড়ার উঠের পরে ঘোড়া ব্যবহার করতো আর ওরা রাকাবাতে বাইর উটের গলায় রাকাবা গলায় যাতে করে কে লাদা মানে মালা কোন হার কোন মালা না মিন ওয়াতার ওয়াতার বলা হয় যে আপনার যে রসিটি থাকে তারা তো তীর ধনুক ব্যবহার করতো যখন ওই ধনুকের রসি পুরানো হয়ে যেত তখন ধনুক থেকে খুলে নিয়ে উঠের গলায় পরিয়ে আর ভাবতো যে এই ধনুকের রশি যদি ওটের গলায় লাগানো থাকে তাহলে বিপদ মুক্ত থাকবে বদনজর লাগবে না বিপদ থেকে মুক্ত থাকবে এই জন্য বিশেষ ভাবে আল্লাহ আও কেলা অথবা যে কোন রকমের হার মালা যদি থাকে তো যা না রাখা হয় ইল্লা কতিয়াত কি করা হয় তা ছিঁড়ে ফেলে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় তা মানে কেটে তাহলে এই ধরনের জিনিসও রাখা যাবে না আর তারপরে বলছেন ইবিন মসুদ রাজি আল্লাহিস মসুদিন আব্দুল্লা মসুদ যিনি কুফা হিজরত করেছিলেন আর তার এলেম পৌঁছেছে ইমাম আবহানী রহমতুল্লাহ কাছে এবং ভালোবাসা সৃষ্টি প্রেম সৃষ্টির জন্য কোন পন্থাবলম্বন সিরকন এগুলি সিরকের অন্তর্ভুক্ত রাহু আহমদ হাদিস মোসনাদ আহমদের রয়েছে আবু রয়েছে এই হাদিসের ব্যাখ্যা পরে আসছে এই জন্য শব্দের অর্থ বলে ঝুলাই ওকে লাইলে তাহলে তারই সুপুর্দ করে দেওয়া হয় তার কোন সাহায্য করা হয় না তিরমিজির হাদিস তিরমিজি না আর কি মুসনদ আহমদ আহমদ এবং তিরমিজি লেখক বলছেন তামাইম কাকে বলে তামায়ম তামিমের বহু বচন আলাদে ঝুলানো হয় যেকোনো জায়গায় হোক না কেন ছেলে মেয়েদের সন্তান সন্ততির শরীরে ঝুলানো হয় আনিল আইন মানে বদনজর থেকে রক্ষার উদ্দেশ্যে রক্ষার উদ্দেশ্য আইন মানে বদনজর আইন মানে নজর হয় আর এই ক্ষেত্রে আইন মানে বদনজর কারো আইন লেগে যাওয়া চোখ লেগে কিছু ঝুলানো হয়েছে আয়াত ফালাক বা কোনো আয়াত কোরআনের কোনো দোয়া বানাহানি এই যদি হয় তাহলে এই ক্ষেত্রে ইখতলাফ রয়েছে একটু মানে ছাড় দিয়েছেন আর কেউ কেউ এই ক্ষেত্রে কোন রকমের ছাড় দেননি বলছেন নিষেধ কোরআন থেকে হলেও নিষিদ্ধ এবং কোরআনের দোয়া থেকে হলেও হাদিসের দোয়া থেকে হলেও তা নিষিদ্ধর অন্তর্ভুক্ত। আনহ হ্যাঁ নিষিদ্ধ জিনিসের অন্তর্ভুক্ত অর্থাৎ কোরআন দিয়ে তাবিজ করা যাবে না হাদিসের দোয়া তাবিজ করা যাবে না এদের অন্তর্ভুক্ত যারা নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছেন এই রকমের তাবিজকে কোরআনী বা হাদিসে দোয়া দিয়ে তাবিজ করা মিনহুম এ বিন মাসুদ এদের অন্তর্ভুক্ত হচ্ছেন আবদুল্লাহ বিন মাসুদ রাজ আনহ এখানে একটি কথা আবার দিসের আল্লাহ এবং রসুলের কালামের বেহুর মতি অবমাননা মুসলিম করলে চাঁচামাঁজিমরা অবমাননার দিন করতে আছে অবমাননা আর এটি হচ্ছে কাবিরা বরং বলা হয়েছে কোরআনের আল্লা গিয়ে নকল টিকে কোথায় রাখবো পায়খানে নিয়ে ফেলে দিল তাহলে সে কাফের হয়ে গেল তাহলে আল্লাহ এবং রসুলের কালামের বাণীর না মানহানি করা হচ্ছে কুফুর আর তাবিজ যারা ব্যবহার করে তারা এই পাপটি করে সুতরাং জায়েজ হতে পারে না কোরআন হাদিসের দোয়া দিয়ে সেহার করে প্রত্যেক মাসে পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে ওই নাপাক থাকবে একটি কারণ দ্বিতীয় কারণ অন্য কেউ বলবে হ্যাঁ এই যে তাবাক্কল হচ্ছে এ বাদত আর আল্লাহাকল কমে গিয়ে পুরোপুরি তাক্কল ভরসা কিসের উপর হয়ে যায় যে শরীর বন্ধ করা আছে চিন্তা নেই আমার বাড়িতে চুরি হইতেই পারে না হতেই পারে আমার বাড়িতে চুরি কারণ বাড়ি বন্ধ করা আছে বুঝতে পারছেন তাকাক্কল কিরকম গাই তাহলে তাবিজ যার শরীরে থাকে রাত্রে অন্ধকারে যাচ্ছে কোনো কিছু ক্ষতি করতে পারবে না কারণ তাবিজ আছে তো পথকে অনুমুক্ত করা যে ক্ষেত্রে সর্বসম্মতি ক্রমে এত্তেফাক রয়েছে যে নাজাইজ ব্যাখ্যা কি এই কথাটির যে যারা বলে যে আমরা কোরআনী দোয়া দিয়ে তাবিজ করছি হাদিসের দোয়া দিয়ে তাবিজ করছি তারা তাতে সীমিত না। তারা এই দোহাই পেড়েছি যাতে পাঁচে পঞ্চাতনের নাম লিখা আছে পাঁচটি পবিত্র দেহ মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন বলেন তাহলে কোরআনের দুয়ার দোহাই পেড়ে এই সিড়ি তাবিজ চলছে বাজারে তাহলে যেই ক্ষেত্রে ইখতলাফ একটু আছে মানে একটু মানে তিলের মতো সুযোগকে তাল করে দিয়ে রাস্তা পুরো খুলে দিয়ে এখন লেখক বলছেন ও রকা রোকা মানে ঝাড়ফুক ঝাড়ফুকের অপর নাম আরবি ভাষায় হে আল্লা তোসাম্মিম একে আরবি ভাষা আজাহিম বলে এ ঝাড়ফুক জায়জ না না দুই প্রকার তাই না তাই লেখক নেই এমন কথা দিয়ে এমন বাক্য দিয়ে এমন দয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কারণ কারণ সহিফি হসুল্লাহ কারণ বিশেষ ভাবে নবী করিম সাল্লিয়াল ঝাড়ফুকের অনুমতি দিয়েছেন বদনজরের ক্ষেত্রে আর বিষ দূর করার ক্ষেত্রে আছে না ইলামিন আইনিনা লারুকিয়া ইল্লামিন আইনিনুক নেই কি ছাড়া আইন বদনজর ছাড়া আর হমা বিষ ছাড়া বিষ দূর করা ছাড়া মানে উপকার ওখানে ব্যাখ্যাটি বলেছিলাম এর মানে এই নয় যে অন্য তৃতীয় কোনো ক্ষেত্রে ঝাড়ফুঁক করা যাবেন এমনটা নয় এর অর্থ হচ্ছে যে সবচাইতে উপকারী ঝাড়ফুক হচ্ছে বদনজরের ক্ষেত্র আর বিশের ক্ষেত্র কারণ বদনজর আর বিষের ক্ষেত্রে নবী সালামের জামানায় ওই রকম চিকিৎসা জড়িবটির ব্যবস্থা হয়নি আজকাল হয়তো দংশনের ক্ষেত্রে মেডিসিনের ব্যবস্থা হয়নি কিন্তু বদনজরের ক্ষেত্রে ঝাড়ফুঁক অত্যন্ত উপকারী এই জন্য বিশ্লেষণ বলেছেন যে অত্যন্ত ফল ফলপ্রসূ ঝাড়ফুঁক হচ্ছে কি বদনজর দূর করার ক্ষেত্রে আর বিষ দূর করার ক্ষেত্রে আর এক বংশের এক নেতাকে সর্দারকে সাপে দংশন করেছিল বা বিচ্ছুত দংশন করেছিল তার আগে সুরা ফাতে পড়ে পড়ে ফোঁক দিলেন আর তার বিষ নেমে গেল কিন্তু আমাদের দেশে যারা ওঝা সাঁপের ওঝা বড় সাহিত্য কিন্তু মনে রাখবেন এরা করে কি জানেন যদি জানতে পারে যে কাউকে বিষে বিষ লেগেছে মানে সাপে দংশন করেছে শুনতে পেলে সমস্যা ওদেরকে জানতে দিতে হবে যদি আপনি ফাতিহা দিয়ে দিয়ে যদি ঝাড়ফুঁক করতে চান সমস্যা আছে জানলে ওরা ওখান থেকে কি করবে তাদের তদবির করে দেবে যে যাতে করে আর আমাদেরকে না ডেকে কেউ বিষ নামাতে না পারে এই শয়তান এগুলো তারা করে যেহেতু তারা গাইরুল্লাহার মদত চায় দেবী দেবতার মদত ছাড়া তাদের ওই ওঝাদের ঝাড়ফুঁক হয় না বিষ নামার ক্ষেত্রে এই অন্যায়গুলি তারা করে মানুষ মরে যাক এরা এত নিষ্ঠুর কাঠুর যে মানুষ মরে যাক বিশ লেগে কিন্তু তারা না তাকে না ডাকলে তো ফুক থেকে যাতে শির্ক নেই ঝাড়ফুঁক করা শির্ক আল্লাহ রসুল বলেছেন কিন্তু যে সব দোয়াই বা সব কথায় সির্ক নেই সে সব দিয়ে ঝাড় ফুক করা যাবে কারণ রাসুর উল্লা এই ক্ষেত্রে অনুমতি দিয়েছেন পুরোনো যুগ থেকে আর আজকাল দুষ্ট প্রকৃতির লোকেরা এই স্বামী স্ত্রীর ক্ষেত্র ছাড়াও করে আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে করলেও সিরে জায়জ নাই আমাদের দেশের স্বামী স্ত্রীর ক্ষেত্রে এগুলি যে কত হয় যদি শুনে স্বামীর কাছে গাছ খাওয়াই একটি গাছ খাওয়াই স্বামীকে মেরিয়ে দিয়েছে মারা গেছে কিছুদিন পরে কিছুদিন পরে খুব তাড়াতাড়ি এমন বিষক্ত গাছ গাছের শিকড় দিয়েছিল যা ওর স্বামী মারাই গেল কি জন্য দিয়েছিল এই জন্য দিয়েছিল যে ওর স্বামীর মন ফিরে তবে বিয়ে করব বিয়ে করব করেছে অথবা এইরকম বিভিন্ন কারণ হতে পারে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়াবার জন্য চলবে আর অন্য ক্ষেত্রে চলবে না না স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর তরিকা ইসলামিক তরিকা হচ্ছে যে একে অন্যের হক সুন্দরভাবে আদায় করবে একে অন্যের হক সুন্দরভাবে আদায় করবে আর তারপরে স্ত্রীর অধিকার রয়েছে খোলা নিয়ে নেওয়ার যে ভাই তোমার কাছে থাকা সম্ভব নয় আমার পক্ষে যেহেতু তুমি জালেম তুমি বেনামাজি তুমি নিষ্ঠুর তুমি হকাদাই করো না সুতরাং তোমার থেকে আমি বিচ্ছিন্ন হতে চাই এই ক্ষেত্রে খোলার অধিকার রয়েছে মহিলার এম আহমদ রহমতুল্লা আলাই রাইফা থেকে বর্ণনা করেছেন যে কাল আমাকে রসুল একটি দীর্ঘ হবে তোমাকে আল্লাহ দীর্ঘ সময় দেবেন হায়াত তোমাকে হায়াতে দারাজ দান করবেন আখবির ইনাস যদি দীর্ঘদিন তুমি বেঁচে থাকো তাহলে লোকদেরকে জানিয়ে দেবে আন্না মান আকাদা লাহিয়া তাহু যে ব্যক্তি দাড়িতে গিরা লাগালো দাড়িতে গিরা লাগালো দাড়িতে গিরা লাগাই দেখেছেন শিখেরা শিখরা বেঁধে রাখে তো যারা দাড়িতে গিরে লাগাই এইরকম করে দাড়িকে সুন্দর করে রাখার জন্য সাজিয়ে রাখার জন্য এই পাক দিয়ে দিয়ে দিয়ে দিয়ে গিরে লাগিয়ে রাখলো বেঁধে রাখলো আও তাকাল্লাদা ওয়াতারান অথবা হার পরালো ওয়াতারের অর্থাৎ ওই ধুনুকের রসির ধুনিকে রসির হার পরালো ধুনুকে রসি বিশেষভাবে বলা এই জন্য হয়েছে আগে কিন্তু আম হাদিসও গিয়েছে কারণ ওই এই কাজটি করতো সেই যুগের লোকেরা সেই জন্য হার মালা বা পরে আর ভাবে যে এতে আমি বিপদমুক্ত থাকবো বা হবে। তাহলে কি বলছেন আউ ইস্তঞ্জা তিনটি কথা বলেছেন একটি হচ্ছে দাড়িতে যারা গিরা লাগালো দ্বিতীয় হচ্ছে যারা মালা পড়ল কিসের জন্য মুক্তির জন্য মুক্ত থাকার জন্য আউ ইস্তান আউ আজমিন অথবা ইস্তিনা পেশাব পরিষ্কার করলো শৌচ সম্পাদন করলো পেশাব করার পরে পায়খানা করার পরে যেটা ইস্তিনা পেশাব জানোয়ারের গোবর দিয়ে গরু উঁট ঘোড়া ইত্যাদির কি দিয়ে গোবর দিয়ে আও আজমিন অথবা হাড় দিয়ে হাড্ডি দিয়ে হাড্ডি দিয়ে তাহলে হাড্ডি দিয়েও নিষেধ আর গোবর দিয়েও ইস্তিন করা নিষেধ পায়খানা পেশাব পরিষ্কার করা নিষেধ এই তিনটি ক্ষেত্রে আল্লাহ রসুল কি বলেছেন ফাইন মোহাম্মদ বলে দিবে লোকদেরকে সম্পর্ক নেই আল্লাহর ঘোষণা করেছেন দাড়িতে গিরা লাগানো কেন হারাম যেটি অমুসলিমদের কাজ অমুসলিমদের সাদৃশ্যতা সুতরাং হারাম সম্পর্ক নেই আল্লাহ সাথে তারপরে মালা পরানো যাবে না কেন কারণ এটা সিরকির অন্তর্ভুক্ত তারপরে ইস্তেঞ্জা করা যাবে না গোবর দিয়ে কারণ জিনের পশুদের খাবার আজমিন হাড্ডি দিয়ে জিনদের খাবার একটি হাদিস দ্বারা প্রমাণ হয় এই পার্থক্যটুকু যে গোবর টোবর এগুলি হচ্ছে জিনের পশুদের খাবার আর হাডিটা হচ্ছে জিনদের খাবার ফাইন মোহাম্মদ আনবাড়ি হোক কারণ মোহাম্মদ সাল্লি সাল্লাম রকম পাপাচার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন তাবেই ইসাই দিবিনে জোবে তিনি তা প্রসিদ্ধ তবেই সৈদ জল্লা আলী বলেছেন মনকাতা কানা আদলে রাখাবা যে ব্যক্তি কোনো মানুষের তাবিজকে ছিঁড়ে ফেলল তাহলে তাবিজ যদি কারো হাতে থাকে কারো গলায় থাকে আর আপনি ছিঁড়ে ফেলতে পারেন তাহলে বল প্রয়োগ করে ছিঁড়ে ফেলা স্বভাবের কাজ এমনটা না হয় যে মারামারি শুরু হয়ে না হ্যাঁ এমন ক্ষেত্রে আপনি বল প্রয়োগ করবেন ছিঁড়ে ফেলবেন যে না বন্ধু মানুষ কিছু বলবে না ওই তো মনটা একটু ক্ষুণ্ণ হইলেও হইলেও কিন্তু কিছু করতে পারবে না লড়াই না হয়ে যায় এর কারণে ক্ষণ না হয়ে যায় জি হ্যাঁ তাও তো আরো ভালো যদি এরকম বধ প্রকৃতির মানুষ হয় তাহলে ঘুমিয়ে আছে আর ও তাবিজ কেটে ও ভাবে যে আমার নিয়ে গেছে তাবিজ জিনে নিয়ে গেছে আরোই নষ্ট হোক কিন্তু তার তাবিজ কম্পকে তার ছিঁড়ে ফেলেন কি বলছেন সব দেখেন কানা কা একটি গোলাম স্বাধীন করার সব হাসিল করবে গোলাম মানে কৃতদাস কেনা মানুষ আগের যুগে কেনা বাঁচা হতো মানুষে তো কেনা গোলাম কে কেউ যদি আজাদ করে দিতে পারে বড় একজন মানুষকে মুসলমানকে আজাদ করলে বেশি স্বভাব রয়েছে মালিক হয়তো এমন কাজকর্ম তারা নিচে যে ঠিক ভাবে জামাতে নামাজ করতে পারছে না লোক আর যদি অমুসলিম ও গোলাম হয় তবু আজাদ করার স্বভাব রয়েছে এমাম ওয়কি এই হাদিসটি বর্ণনা করেছেন আসার এটি আরকি আল্লাহ রসুল হাদিস নাই তবে তাবেই যখন এই কথাটি বলেছেন সবের কথা নিজের পক্ষ থেকে মন গড়া বলতে পারেন না এই ক্ষেত্রে বলা হয়েছে এইরকম হাদিস গুলি হচ্ছে মানে আল্লাহ রসুল থেকে স্পষ্ট না বয়ান থাকলেও এই কথাগুলি তবেই নিশ্চয় কোনো সাহাবির কাছে শুনেছেন আর সাহাবি আল্লাহ রসুল কাছে শুনেছেন নাহলে তাদের মতো আহ ইমান রেখে তারা এই ধরনের কথা মন গড়া বলবেন যেমন অনেকে বিদাতি ফাজাইল বয়ান করে বাড়ায় তারা নিজের পক্ষ থেকে মন গড়া অনেকে বয়ান করে কিন্তু হাজার বারোশো বছর পরে কেউ বলবে যে হ্যাঁ এই কাজ করলে এত সব রয়েছে একবার যদি চিল্লা চলে যান তাহলে আপনার অর্ধেক হজের নেকি। আর দুইবার দিতে বললে পুরো হজের নেকি। বুঝতে পাচ্ছেন। এইরকম কথাবার্তা কেউ যদি বলে তাহলে মনে হয় এত ধার্মিক লোক মাসা আল্লাহ দিনদার দাড়িওয়ালা মানুষ আর কি মিথ্যা বলতে পারে প্রমাণ না কথা বলা যাবেন এত দিন পরে। এটি এবং যুগের পারেন নিশ্চয়ই কোন যুগটি কাছাকাছি ছিল আর অনেক সাহাবা একে নামকে তাবিনরা পেয়েছেন কারোর কাছ থেকে শুনেছেন আর সাহাবা তাবাহিনরা এত সতর্কভাবে কথা বলতেন যে একটি কথা আল্লাহ রসুলের কাছ থেকে না জেনে কথা বলতেন না আহ সুতরাং তাদের ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্যমাত্র এব্রাহিম নখি এই শেষ কথাটা আগে বলেছিলাম কিন্তু নখি কি বলেছেন করতেন অপছন্দ করতেন আর অপছন্দ মানে মাকুর হে তহরিমি তার অপছন্দ করতেন মিনাল কোরআন ওয়াইরুল কোরআন থেকে হলেও তারা অপছন্দ করতেন আর কোরআন থেকে না হলেও কোরআনের বাইরেও কেউ তাবিজ করলো তা অপছন্দ করতেন এক্ষেত্রে কি বলবেন যে মাকরু মানে মাকরু তাহলে তো কোরআনের বাইরে হলে তারা মকরু মনে করতেন না আমি দেখি তাবা তাবি যখন তাবা তবেই আহ বা ছোট পর্যায়ের শেষ পর্যায়ের তাবি তাহলে তিনি তার আগে তাদের তার আগের লোকদের সম্পর্কে বলছেন সাহাবাইকরাম সম্পর্কে তাবেইনদের সম্পর্কে যে তারা সমস্ত রকমের তাবিজকে অপছন্দ করতেন সে কোরআন থেকেই হোক ছাড়া অন্য কিছু থেকে হোক সুতরাং অথবা নিষিদ্ধ কাজ জি বিভিন্ন পর্যায়ে তাবিজ রয়েছে জি ওসাল মোহাম্মদ এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তার বাচ্চার গলায় তাবিজ রেখেছে বারণ করলেও সে তার কথা শুনছে না উচিত আল্লাহ বলছেন যদি তোমার বিরুদ্ধাচরণ করে দিনের কথায় মানতে গিয়ে না মানে গোনা করে তাহলে প্রথম উপদেশ দাও আজ করো চিঠি লিখেন বড় বড় করে চিঠি লিখেন তারপরে না শুনলে যেন না ছুটি যাবেন দু বছর আসবো না ছুটি একটা বছর পর আসবো থাকো নেব। তার আগে ছুটি বুটি না কি করবে আপনাকে আল্লাহ আপনার জন্য আরেকটা বিয়ে করে ফেলেন হ্যাঁ তার সেই ক্ষেত্রে বাঙালি সমাজ বিয়ে করা মহাপাপ দুই বিয়ে করা মহাপাপ ভালো ভালো মানুষ যদি বিয়ে করে আরে লোকটাকে তো ভালো মনে করতাম আরে বিয়ে করে এত খারাপ লোক এত খারাপ লোক দ্বিতীয় বিয়ে করে ফেললো মুসলিম দেশের একটা শোনাই আপনাদেরকে মনে আছে ঘটনাটি কোন এক মুসলিম দেশে তার স্ত্রী কেস করেছে স্বামীর ওপর যে আমার স্বামী আমার বিনা অনুমতিতে কেন বিয়ে করলো কোর্টে হাকিমের সামনে নিয়ে আসা হলো আসামি তার স্বামীকে জিজ্ঞেস করা হয় তুমি বিয়ে কেন করেছো তোমার স্ত্রীর অনুমতি ছাড়া স্যার আমি বিয়ে করিনি হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমি বিয়ে করিনি গার্লফ্রেন্ড আচ্ছা তাই ঠিক আছে তাই তো অসুবিধা নেই ঠিক আছে বুঝতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা মুসলিম দেশ এই কেসটি মুসলিম দেশের কথা বলছি ভারতের মতো দেশের কথা বলছি না নেপালের মতো দেশের কথা বলছি না মুসলিম দেশের কথা বলছি প্রেম করার অসুবিধা নেই কিন্তু বিয়ে করলে অপরাধ বেন আমি খালাস হয়ে গেল স্বামী স্বামী ওকে বিয়ে করি না ওর সাথে এমনি প্রেম করছি ওর সাথে এমনি থাকি না আবু জবিল এ হচ্ছে মুসলিম সমাজ মুসলিম দেশের আইন কানুন তাগতি আইন কুফরিয়ায়